আব্দুল্লাহ হিবনা আমর রাজিয়াল্লাহ তালুতে বর্ণিত নবী সাল্লাহ সাল্লাম বলেন চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাঁটি মুনাফিক যার মধ্যে এর কোনো একটি স্বভাব থাকবে তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায় এক আমানত রাখা হলে খেয়ানত করে দুই কথা বললে মিথ্যা বলে তিন অঙ্গীকার করলে ভঙ্গ করে এবং চার বিবাদে লিপ্ত হলে অশ্লীলভাবে গালাগালি দেয়